মানুষকে নিয়ে বান্দাকে নিয়ে আল্লাহ বলতেছেন ফালা কানা মিনু কুম তোমাদের পূর্ববর্তী যে জাতিগুলো আমি যে জাতিগুলোর উপরে আজাব গজব নাজিল করলাম বাধা দিবে রকম বালো মানুষ কেন সেখানে তৈরি হয় নাই যে বালো মানুষগুলো মানুষদেরকে সন্ত্রাসী হওয়া থেকে রক্ষা করবে আল্লাহর জমিনে ফাসাদ সৃষ্টি করা থেকে রক্ষা করবে কেন সেই কম গুলার মধ্যে পয়দা হল না তবে একেবারে তৈরি হয় না এমন না অল্প কয়েকজন তৈরি হয়েছে যাদেরকে আমি আল্লাহ ওই আজাব আর গজব থেকে রক্ষা করেছে। থেকে সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য চেষ্টা করবে এরকম কিছু মানুষ যদি না থাকে তাহলে আল্লাপাক ওই সমাজের ভালো খারাপ সব মানুষের উপরে আল্লাপাক গজব টাজির করবেন আল্লাপাক জালমেরা সবসময় মা উত্ত্রিপু বিয় সম্পদশালী লোকের এত্তবা করে আল্লাহাক বলতে এই যুগে যুগে যত জাতির উপর আজাব নাজাল করছি এই কাউমেল লোকেরা ওই সমাজের ধনী মানুষ যারা তাদেরকে অনুসরণ করে দুনিয়ার মানুষের এটা অভ্যাস যে তারা সম্পদশালী লোকদের এত্তে করে। করে ওয়াকানো মুজরিমিন অত যে সম্পদশালীদের এত্তে বা করে তারা হলো ফাঁপি লোক খারাপ লোক মানে সম্পদ যত বেশি থাকে তত লোকটা বেশি খারাপ হয়। হয়তো দুই একজন পাক যাদেরকে হেদায়ত দেন দিন দেন তারা হয়তো ব্যতিক্রম কিন্তু আল্লাহাক বলেছেন অধিকাংশ যাদেরকে আল্লাহ সম্পদ দেন এরা মুজরিমিন হয় আর মানুষ ওই মুজরিমিনদেরকে এত্তে বাহ করে এই জন্য দেখা দেখেন আজকের দুনিয়ায় ইসলামী সংস্কৃতি ইসলামী কালচার বাদ দিয়ে মানুষ শুধু ইউরোপের কালচার গ্রহণ করতে খুবই আগ্রহী মানে এই এশিয়ার মানুষগুলা আমাদের এই বাংলাদেশ বা এই জাতীয় দেশ যেগুলা এগুলার জনগণ এগুলার যুবক এগুলার কিশোর এগুলা এতিম মানে সাংস্কৃতিক এতিম এরা মনে করে আমাদের ইসলাম বা মুসলিম জাতি আমাদেরকে কোন কৃষ্টি কালচারের উপরে প্রতিষ্ঠিত করে নাই কৃষ্টি কালচার হল একমাত্র পৃথিবীতে ইউরোপিয়ানদের আমেরিকানদের এগুলোই হলো কৃষ্টি কালচার এজন্য তারা ইতিমের মতো হা করি তাকায় থাকে ওই দিকের যদি কাউকে দেখে ইউরোপের কাউকে এখান দিয়ে শিড়া সিড়া প্যান্ট পরছে বা এরা মনে করে এটাই সংস্কৃতি এটাই সভ্যতা এরাও এখান দিয়ে শিড়া পরা শুরু করে ওরা যদি দেখে হাফ প্যান্ট পরে হাঁটে তো এরা মনে করে এটাই কালচার এটাই সংস্কৃতি হাফপেন্ট পরে হাঁটা যদি দেখে ওরা কাপড় সাপড় খুলে হাঁটে তো এরা মনে করে খুলে হাঁটাটাই মনে হয় কালচার এটাই মনে হয় সংস্কৃতি তারা যে ডিজাইনে চুল কাটে এই দেশের যুবক কিশোরেরা মনে করে যে ওইটাই সংস্কৃতি ওইটাই চুল কাটার ডিজাইন মানে তাদেরকে অনুসরণ করার জন্য দেখা যায় মুসলিম জাতি হা করে তাকিয়ে থাকে এটা কারণ কি তাদেরকে অনুসরণ করে কেন এ অনুসরণ করার মূল কারণ হল মা উত কারণ পৃথিবীতে এরা সম্পদশালী এরা ধ্বনি এই ধ্বনি হওয়ার কারণে এই দেশগুলার মানুষ দেখা যায় কোরআন অনুসরণ না করে সুন্না অনুসরণ না করে ওলামাইকারকে সলহীনদেরকে অনুসরণ না করে ওই দিকে অনুসরণ করার জন্য তারা ব্যস্ত থাকে এটা শুধু আজকের যুগ না যুগে যুগে কিন্তু এই রকমই হইতো কোন জনপদের করার চেষ্টা করে ওই জনপদের মানুষদেরকে পাক কখনো ধ্বংস করেন না যদি ওই আহালেরা ওই জনপদের অধিবাসীরা নিজেদেরকে সংশোধন করে নিতে চায় आल्ला पाक तक अन्ाय भावे ध्वस कर दीते चान